السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإيسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك আমরা সবাই মিলে রাহমতুল আলমিনের জীবন সরমের জীবন আরসের মালিকের প্রিয় হাবিবের জীবন মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলিসমের জীবন জানছিলাম কারণ এবং আর শাহজিমের মালিক তার শিক্ষক তিনি শিখিয়েছেন সব তাই তার জীবনের পুরাটাই হল আমাদের জন্য শিক্ষণীয় অনুকরণীয় অনুসরণীয় একটি প্রসঙ্গ আলোচনা করতে চাই মোহাম্মদ সাল্লি হুসেলাম তার রবের পক্ষ থেকে শিক্ষা পাওয়া শিষ্টাচারিতায় তার দুধমা এবং দুধবুনের সাথে কি আচরণ করেছেন আর হ্যাঁ তার মা আর বাবা বাবাকে তো তিনি পানি নি। তার জন্মের আগেই তার আব্বা পৃথিবী থেকে ইন্তেকাল করেন যার নাম আব্দুল্লাহ যিনি মদিনা ইন্তেকাল করলেন তার মা আমেনা তিনিও মোহাম্মদ সাল্লামের মাত্র ছয় বছর বয়সে ইন্তেকাল করেন কিন্তু সাদিয়া যিনি তার দুধপানকারিনী মা এবং সাইমা যিনি তার দুধবুন যিনি থেকে কাকে বহন করেছেন তারা জীবিত ছিলেন এবং অনেক দিন কিছু কিছু বর্ণনায় প্রমাণিত তিনি ইসলামের ইসলাম যার গর্ব থেকে জন্ম নেই আমরা তার যে মর্যাদা তার যে সম্মান টি কেমনি যার দুদ্ধ পান করা হয় তাকেও ওই মায়ের সাথে সম্মানিত করে জন্মদানকারী মায়ের সাথে দুধপান কারিনী মা ও মা হিসেবে সম্মানিত করে মা যার গর্ব থেকে জন্ম নেই মায়ের গর্ব থেকে জন্ম নেওয়ার কারণে তার রেহেমের যত মায়ের যত রক্ত সম্পর্কীয় আত্মীয় তাদের সাথে যে সম্পর্ক হয় ঠিক এমনি দুধ পান করার কারণে দুধপান কারিনী মায়ের সাথেও ঠিক এই ধরনের সম্পর্ক হয় মোহাম্মদ সাল্লাম তার প্রতিষ্ঠা করেছে মাহমুদ সাল্ল আলী হোসাল্লাম তাহেফে বনিসাদ গুত্রে লালিত পালিত হতে গিয়ে দুই বছর পর্যন্ত শিশু ছিলেন কিন্তু দুই বছর পূর্ণ হয়ে শৈশবের আরও দুটি বছর দুই বছর পান করে আরও দুই বছর যখন হালিমাতুসাদিয়া অরাদি আল্লাহ তানহার ঘে লালিত পালিত হয়েছেন তখন হাদিসের অনেকগুলো বর্ণনা হালিমাতুসাদিয়া রাদিয়া থেকে বর্ণিত যথার্থ সূত্রে আমাদের কাছে প্রমাণ হয় যে রাসুলসাল্লাহ আছেন দুই বছর বয়সের পর থেকেই পরিপক্ক চেতনায় বেড়ে উঠেছেন অন্য সকল শিশুদের মতো নয় কারণ রব্বুল আলমী নিজ অনুগ্রহে তাকে দৈহিক এবং অ্যালমি দুটি যোগ্যতা নিজে দান করেছে কারণ রব্বুল আলমী নিজেই কর আন আলকারিমে আমাদের সামনে তুলে ধরেছেন নেতৃত্বের জন্যে দুটি জিনিসের পূর্ব শর্ত এটা ফিল ওয়াল একটু বাস্তবতানের গবিরতা। এবং দেহের উপযুক্ততা তাই মোহাম্মদ সাল আলাম নিজেও বর্ণনা করেছেন ৪০ জন সুতাম সুস্বাস্থ্যের অধিকারী যুবক এর মতো তার একজনের শরীরকে ইর্বুল আলমীন ধন্য করেছেন তাই মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম বেড়ে উঠেছেন তায়েফে কিন্তু পরিপক্ক চেতনায় বেড়ে উঠেছেন তিনি তার দুধমা এবং তার পরিবারকে ভুলে যান নিজের গর্বদারিণী মায়ের ভালোবাসা সংস্রব সাহচার্য বেশি দিন তিনি পাননি মাত্র ছয় বছর পর্যন্ত দুধদানকারিণী মায়ের ভালোবাসা এবং সংস্রবকে নিজের মধ্যে রেখেছেন অনেক এমনকি তারই দুদ্ধপানকারিনী মা সাহাবিয়া হয়েছেন এই বর্ণনা অনেকটা ধারাবাহিক সূত্রে প্রমাণিত বলেই অনেক মুহাদ্দেরামের কাছে গৃহীত শুধু তাই না একদা তার আলী কাছে সম্মানের সাথে কথা বললেন মহিলা যখন চলে যাবেন তিনি উঠে দাঁড়ালেন কোন আগায়ে দিলেন তাহরাম রসুল সাল্লাহামের আপন প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ কে সেই নারী যার জন্য আপনি দাঁড়ালেন নিজের মাতার পাগড়ি খুলে দিলেন আবার একটু আগায় দিলেন বুকের দুধ করেছেন। শুধু তাই না একবার আরো দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তাই হালিমাতিয়া রাদিয়া তাল্সলামের কাছে সাহায্য চেয়েছিলেন এক আলীট বুজাই খাদ্য এবং চল্লিশটি মেষ তাকে উপহার হিসেবে পাঠিয়েছে মাঝে মাঝে রসুলসোল্লাহ আলী বোসালাম তার দুধ মাকে উপহার দিতেন ঐতিহাসিক বর্ণনায় তায়ের যখন অবরোধ হয়েছিল তখন সায়মাও অবরোধ এর ভিতরে পড়ে বন্দিনী হন কিন্তু রসুলাম যখন জানতে পারলেন তিনি সায়মায় পরিচয় যখন পেলেন সাথে সাথে থেকে মুক্ত করে দিলেন তার পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন এমন কি সাইমার প্রতি ভালোবাসার আবেগ তারিত সম্মান প্রদর্শন করলেন বন্ধুগণ মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম তার রবের পক্ষ থেকে পাওয়া শিক্ষায় শিষ্টাচারিতায় নিজে ধন্য হয়ে সবাইকে এমন সম্মান আর আদর প্রদর্শনে উদ্বুদ্ধ করেছে নাদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন মোহাম্মদ সাল্ল আলী ওসালমের আদর্শ আজ আমাদের কয়জনের মধ্যে একটু নিজেদেরকে আবিষ্কার করি শিষ্টাচার হিসেবে বন্ধুগণ এই পর্যায়ে আমরা মোহাম্মদ সোল্লা আলী বুসাল্লামের জীবনে একটি অধ্যায় নিয়ে কথা বলতে চাই তা হল তিনি তার মাকে হারান কারণ গর্বদারিণী মাকে হারানোর কারণেই তিনি এই পৃথিবীর পিতৃস্নেহ থেকে মুক্ত হয়ে মাতৃস্নেহ থেকেও মুক্ত হয়ে বরং কেবল এক ও একক আফা সফা আনতলা স্নেহ এবং ভালোবাসার দিকে ধাবিত হন তবে হ্যাঁ তার মা কখন নিন্তেকাল করে কিভাবে মোহাম্মদ সাল্ল তাল আলী হুসাল্লাম এখন হালিমতুসাদিয়ার গৃহ থেকে আবার ফিরে এলেন তার মায়ের কুলে দুই বছর তার মায়ের কাছে তিনি থাকলেন তার মা অনুভব করলেন নিজের মধ্যে যার অগ্রস থেকে এই পুত্র জন্ম নিয়েছে যিনি দেখে যেতে পারলেন না মা আদর্শ স্ত্রী হিসেবে তিনি চাইলেন পুত্রকে তার বাবার কপরটা দেখিয়ে দেবেন নিজে শুধু তাই না মোহাম্মদ সাল্ল আলী হোসেন নানার বাড়ি ছিল মদিনায় ওই নানার বাড়িতেও নানার সম্পর্কীয় খালা এবং আত্মীয় স্বজনের সাথে পরিচয় করাবেন স্বামীর কবরটা যে আরত করবেন আমিনা বিন দেব হাব রসুল সাল্লামের মা মাদিনাতুল মোনাওয়ারায় যে আরত করার ইচ্ছা পোষণ করলেন বেঁচে থাকা শ্বশুর কোরাইশ গুত্রের কাবাগরের তত্ত্বাবধায়ক কোরআশগুত্রের নেতা আব্দুল মুতালিব তার কাছে বললেন স্বামীরা মোকার মাদিনাতুল মোনাওয়ারা নিজের বাবার বাড়ি এবং আবদুল্লার কবর জেআর এবং আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ পরিচয় করানোর জন্যে অনেকগুলো বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত যে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের আম্মা যখন শিশু মোহাম্মদকে সাথে করে মাদিনাতুল মোনাওয়ারায় অর্থাৎ তৎকালীন ইয়াসীব নিজের বাবার বাড়িতে নিজের স্বামী অর্থাৎ মোহাম্মদ সাল্লা বাবা আবদুল্লার কবর জেয়ারত এবং আত্মীয় স্বজনের সাথে পরিচয় করানোর জন্যে যাচ্ছিলেন তখন তার শ্বশুর ঋদ্ধ আব্দুল মুতালিব নিজের সঙ্গে তাই অনেকগুলো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত তাই আবদুল মুতালিব আমেনা উম্মে আইমান এবং মোহাম্মদ বিন আবদুল্লাহ শিশু নবী সাল্ল আলী হোসাল্লাম এই চারজন রোয়না দিলেন মাদিয়ানুল মনার দিকে অর্থাৎ তৎকালীন ইয়াসরিফের দিকে বন্ধুকন রসুল সাল্ল তলি হোসাল্লাম তার দুধমা এবং দুধ এবং দুধ মায়ের পরিবার তাদের সাথে কীভাবে ভালো ব্যবহার করেছেন আমাদের জন্য শিক্ষণীয় বন্ধুকান আমরা এই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করব ডায়ালগ ডায়ালিমিনেটকনাইটিন উইটনেস ডাক দেখুন সম্মুখ সামর প্রতি বৃহস্পতিবার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 কোথা থেকে মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা যে ব্যবহার সেই জন্য ব্যবহার করতে তুলে হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল বিন ইউসুফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময়ের তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম অনেকগুলো বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত যে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের আম্মা যখন শিশু মোহাম্মদ আসলামকে সাথে করে মাদিনাতুল মোনাওয়ারায় অর্থাৎ তৎকালীন ইয়াসীব নিজের বাবার বাড়িতে নিজের স্বামী অর্থাৎ মোহাম্মদ সাল্লামের বাবা আবদুল্লার কবর জেয়ারত এবং আত্মীয় স্বজনের সাথে পরিচয় করানোর জন্য যাচ্ছিলেন তখন তার শ্বশুর বৃদ্ধ আব্দুল মোত্তালিব নিজের সঙ্গে তাই অনেকগুলো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত তাই আবদুল মোতালিব আমেনা আইমান এবং মুহাম্মদ বিন আবদুল্লাহ শিশু নবী সাল্ল আলী হোসাল্লাম এই চারজন রানা দিলেন মাদিয়ানাতুল মন হওয়ার দিকে অর্থাৎ তৎকালীন ইয়াসরিফের দিকে প্রায় পাঁচ কিলোমিটার তারা অতিক্রম করে পৌঁছালেন ইয়াসরিবে তৎকালীন ইয়াসীব আজকের মাদিনাতুল মোনারা শ্বশুর পুত্র সন্তান এবং একজন দাসী নিয়ে নিজের পত্রিক ভিটায় তৎকালীন ইয়াসরিব আর আজকের মাদিনাতুল মোনাওয়ারায় যখন পৌঁছালেন আমে না এক মাস তারা থাকলেন এক মাস থেকে সবার সাথে পরিচয় হয়ে আপন সাথে আত্মীয় স্বজনের সাথে মোহাম্মদ সাল্ল আলী ওয়সাল্লামের খালার বংশীয় যারা খালা যার বনীনা গুত্রের সবার সাথে পরিচয় হয়ে একমাস অবস্থান করার পরে আবার তারা রওনা দিলেন মাক্যাতুল মোকার ইতিমধ্যে একমাস দিয়ে নতুন মনাবরায় থাকলেন মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম যে মদিনায় হিজরত করবেন অর্থাৎ তৎকালীন যে আশ্রিফ যে পরিবেশ আবহাওয়া জনগণ জনবসতি তার আত্মীয় সবার সাথে পরিচিত হলেন বন্ধু এক মাস সবার মাঝে থেকে পরিচয় হয়ে মুহাম্মদ মোহাম্মদ সাল্লী ওসল্লাম মায়ের সাথে আবার রওনা দিলেন মাক্ষাতুল মক্কামার দিকে মদিনা থেকে বের হয়ে মক্কার পথে আবোয়া নামক স্থানে এসে তার মা গুরুতর অসুস্থ হয়ে ইন্তেকাল করে মোহাম্মদ সাল্ল আলী ওসলাম জন্মের মতো গর্বদারিণী মাকেও হারিয়ে ফেলেন দাদা আব্দুল মুতালেব পরম ভালোবাসায় পরম স্নেহ এবং আদরে পিতৃহীন আদরের দুলাল নাতিকে এবার মাতৃহীন এই কষ্ট লাঘব করার জন্যে নিজে সঙ্গ দেন আবুয়া নামক স্থানে যেখানে ইন্তেকাল করেন তার মা সেখানেই আব্দুল মুতালিব তার মাকে দাফন করেন তারপর উম্মে আইমান শিশু মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম এবং আব্দুল মুত্তালিব তিনজন মক্কার দিকে রওনা দেন পৌঁছে যান কাবার আঙ্গিনায় মক্কাতুল মুায় আর আশ্রয়ে দাদার ভালোবাসায় অনেকেরই প্রশ্ন আল্লাহ সফান যাকে রাহমাতাল্লিলাম করে পৃথিবীর জন্যে নিজে আপন হাবিব বলে গ্রহণ করলেন যিনি সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ রসুল क्यों तर जन्मे आगे पिताइल कर बचर शैशवे मा के हराले क्यों बा दादार स्नेहार भलसद कपाले जुटे चाचार तत्ववधे बड़ हलन कारण क्यूर कारण व्याख्या करते गए हुसैन इगलम महम्मद सल आली हुम यह पृथ्वी सकल असहाय मानुष নিজে অসহায়ত্বের বাস্তবতা যদি না বুঝেন তাহলে কেমন করে অসহায়দের সহায় হবে পৃথিবীর সকল ইয়ীম অনাথ সুবিধা অসহায়দের তিনি মডেল তাই রব্বুল আলমিন তাকে জন্মের সূচনা থেকে এমন করে করে তুললেন আরেকটি কারণ মোহাম্মদ সাল্ল্লাহ আলি হুসল বাবার শাসন মায়ের শিক্ষা না रब्बुल आलमी निजेता शिखिए निजे आड़सर मालिक निजे सुहागार शासन करसर मालिक निजे तत्व कर तई पृथिवीर स्वाभाविक वास्तविकत प्रथम अभिभावक जरा तरह अभिभावकत चाँप देख रब्बुल आलमी तार हबीब के मुक्त रेखे हैं अल्लाह सुबहान तलार तत्व बेड़े उठे रहा आलमीन কিন্তু বন্ধু তবু আমাদের সবার জন্য শিক্ষণীয় তার জীবনে যে তিনি বেদনা দুঃখ কষ্ট আর স্বজন হারানোর চাপ শিশুকাল থেকেই হজম করে করে বড় হয়েছেন তাই আমরাও তার পবিত্র জীবন থেকে শিক্ষা নিয়ে বিপদকে হজম করে আল্লাহর সন্তুষ্টির জন্যে চলতে শিখব কিন্তু বন্ধু আমরা তো আজ বিভ্রান্ত হয়ে পড়েছি সুখ আর শান্তি থেকে অনেক দূরে চলে গিয়েছি নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি কারণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জীবন আদর্শ আমাদের মধ্যে নাই বলে হ্যাঁ যাদের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ তারা সুন্দর সফল আর সার্থক আর যাদের জীবনে বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লামের আদর্শ নেই অনুসরণ নেই ভালোবাসা মোহাম্মদের জন্য নেই তাদের জীবনে বেদনা দুঃখ আর জীবনের যেও বেশি করে আল্লাহ নিজে কোরআন আল করিম সৌর উত্তাতে বলেছেন আশিরাত না আবা হের বাবা মারা হের ছেলে মে ও ইয়ান কুম তোমাদের ভাই বোনেরা তোমাদের স্ত্রীরা আশীরা তো কুম তোমাদের আত্মীয় স্বজনেরা আর যে সম্পদ তোমরা আঁকড়ে ধরে রাখতে চাও অতি যার আতুন তকা দাহা আর যে বাণিজ্যের ক্ষতির ভয় তোমরা করো ও মাসা কিন্তু আর যে নয়না বিরাম আনন্দদায়ক বাড়িঘর তাহলে অপেক্ষা করো অপেক্ষা করো যতক্ষণ আলব আসবে গজব শাস্তি এইসব শত ভালোবাসার বস্তু শান্তি সুখ আর সমৃদ্ধির ঠিকানা হবে না সন্তান স্ত্রী স্বজন সম্পদ বাড়িগর বাণিজ্য সবকিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এবং তার সুরন বুখারি বর্ণনা করেছেন অমর খাত ঘটনা জমার পুত্র যিনি মোহাম্মদ আলীউসাল্লামের এতটা আপন আর তিনি শ্বশুর কারণ তারই মেয়েকে স্ত্রী হিসেবে উম্মুল মোমিনিনের মর্যাদায় গ্রহণ করেছিলেন তিনি ইসলামের চারজন খালিফ আর দ্বিতীয় যতক্ষণ না আমি মোহাম্মদ তার কাছে তার নিজের তার পিতামাতা তার সন্তান সবার চেয়ে বেশি প্রিয় না হোক উমরুল্লাহ আলী আপনাকে ভালোবাসি তবে নিজের চেয়ে নয় মাহমুদ বললেন উমার তাইলে এখনো পূর্ণ ইমান যখন সাবধান করলেন নিজের হৃদয়ের সিদ্ধান্তে আবার ধন্য হয়ে রসুল ইয়া রসুল আল্লাহ আলী ওসাল্লাম হ্যাঁ এবার আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি বেশি ভালোবাসি বলেন হ্যাঁ তাহলে এবার তুমি ইমানের পূর্ণতায় ধন্য বন্ধু আমরা কয়জন ভালোবাসি রসুল সাল্লাহমের ভালোবাসা অর্থাৎ তার যথার্থ অনুসরণ অনুকরণ আমাদের কয়জনের জীবনে রয়েছে বন্ধু দুনিয়ার জীবনের জন্যে প্রতিটি সফলতা কল্যাণে একমাত্র আদর্শ মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম পরকালের জীবনে কবরের জীবনেও সফলতা সমৃদ্ধি সুখ আর জান সাল্লি সাল্লাম পরিচয় যদি তাকে না দিতে পারি তাহলে সুখ আর শান্তি সমৃদ্ধি হবে না আমরা কে না জানি কবরে তিনটি প্রশ্ন করা হবে মন রব্যমাদিহাদ আর রাজার রবকে তোমার দিন কি আর এই ব্যক্তিকে চিন ওই রসুলকে কদ্দুর ভালোবাসে কদ্দুর অনুসরণ কর বন্ধু আমাদের আয়োজন এই জন্যে জাতি করে পিছিয়ে পড়া ধ্বংস হওয়া বিভ্রান্তিতে ডুবে যাওয়া অশান্তি আর দুঃখ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 আমরা এরই মধ্যে আলোচনা করেছি যে মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন তার মা ছয় বছর বয়সে গর্বদারেনী মাকেও তিনি নানার বাড়ি থেকে করে তিনি আবুয়া নামক স্থানে রব্বুল আলমিনে তৌফিক দিয়ে ধন্য করুন আমি صلى الله على محمد وسلم صلى الله على محمد الله عليه محمد صلى الله عليه الله তুম <Sul> ভাব <-tum -ba -dohar>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 क्यों इचरण बोझारुन सम्प्रचार सकाल मारेज ओ डिमिक रूलिंग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 देख अर्धांगी ना तंगी प्रति रविवार रे सात पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगल् পরিবেশ কুসংস্কার কিভাবে ঢুকেছে সর্ব ধরনের দুই পায়ের নিচে ইব্রাহিম फल सम्मी देखे बीर अनुष्ठान जालशाए ला शुक्रवार प्रत साढ़े ना पुन सम्प्रचार सकटा